छोट बड़ पाप बने अकल्याण देख পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি সম্মানিত দর্শক মন্ডলী আমরা হালাল হারামের বিধানে এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম সলাত আদায় না করা এর পাশে আমরা আলোচনা করতে চাচ্ছি যে সলাত আদায় করতেই হবে রাসুলের পদ্ধতিতে করতে হবে তো আমরা এই আলোচনায় রাসুলের পদ্ধতি একটু জেনে নিই তাহলে আমাদের জন্য সহজ হবে সলাত আদায় করা এবং আমরা আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করতে পারব আল্লাহ আল্লাহতালা বলছেন কাদাফ্লাহ মেনুন ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করল যারা মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো তারাই সফল হল তাহলে সফল হওয়ার জন্য ভয় ভীতি নিয়ে রাসুলের নীতিতে সলাত আদায় করতে হবে আবু হরেরা যে আল্লাহ তাল বলেন রাসুল সাল আলিহাস্লাম বলেছেন সাল্লু তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ বোখারি মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী আল্লা রসুল তো বললেন যে তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ এখন তো আল্লাহ রসুল আমাদের মাঝে নেই তা আমরা কিভাবে সলাত আদায় করতে পারি যেটা রসলের পদ্ধতির সাথে মিল খাবে আমরা একটা আপনাদের পরামর্শ দিতে পারি যে এ দেশে আমাদের ভাষাতে অনেক হাদিস গ্রন্থ পাওয়া যায় এখন মানুষের কথার মধ্যে না পড়ে আমরা সেগুলি বাংলা অনুবাদ দেখে ঠিক করি আর আমরা কিছু বাস্তব দেখাই যাতে করে আমাদের দেখা এবং পড়া দুটা মিল করে সলাত আদায় করা সহজ হয় কেননা রাসোলের পদ্ধতিতে সলাত না হলে সলাত কবুল হবে না এইটাই ঠিক বরং শলাত আদায় করে পরকাল হারাবে যা একাধিক সহিহাদিস দ্বারা প্রমাণিত হয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের সামনে সলাতের বাস্তবতা দেখাতে চাচ্ছি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন আমরা আল্লাহ আকবর বলে সলাত আরম্ভ করব আল্লাহ আকবার বলার পূর্বে আমরা সুন্দর করে উজু করে নিব রাসুলের পদ্ধতিতে সুন্দর করে অজু করার পরে আমরা সলাৎ শুরু করব। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো শব্দ মুখে উচ্চারণ করা হবে না প্রথম শব্দ ওযু করার পরে সলাতের জন্য আল্লাহ আকবার সমন্বিত দর্শক মন্ডলী হাতগুলি এইভাবে থাকবে আঙ্গুল জমা জমা থাকবে आंगुल माथा आकाशमुखी थे और का एक सही हादिस का कान लति सामना सामनी हाथ उठिए डान हाथ के बाम हाथ कब्जर ऊपर रखते हैं अवश्य बाहुर ओपरे बाहू राखा जाए सही हादिस क्योंकि कब्जर ओपर कब्जी रखारों एकाधिक सही हादिस एर पर हादटी बुकर पर रखते हैं नाभिर नीचे हाथ बांधार चार हादिस आही नई এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখব যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি আল্লাহ কবুল করুক এভাবে বুকে হাত বাঁধার পরে সর্বপ্রথম আমাদের যেটা সেটা হচ্ছে দুয়া যেই দুয়াতে আল্লাহতলা সন্তুষ্ট হবেন দোয়া অনেক আছে আমরা বলতে পারি সুভানা কাল্লাহ হবে কাসমুকা অতুক ইল্লাহা গায়রুক এ বাক্য আমরা বলতে পারি অবশ্য এটাও আমরা দোয়া বলতে পারি খুব গুরুত্বপূর্ণ তথ্য বহল পূর্বে এবং কি তুমি যত দূরত্বে রেখেছ আল্লাহ আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আরম্ভ করছেন আল্লাহুল বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক নিকটে সাহায্য চাচ্ছি তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও সেরতীন ওই পথ দেখাবে তুমি যে পথের প্রতি অনুগ্রহ করেছ দয়া করেছো। যাদের প্রতি তাদের পথ তুমি দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম আল্লাহ তুমি এই প্রার্থনা কবুল কর সম্মানিত দর্শক মন্ডলী একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে আমিন জোরে বলতে হবে সাথে সাথে এটাও প্রমাণিত যে এমামি সবাকে একসাথে আমিন বলতে হবে তাহলে আপনার ফেরেস্তার আমিনের সাথে আমাদের আমিন মিলে গেলে অতীতের সব পাপ হয়ে যাবে কথা বলেছেন আমরা যদি এক এক সময়ে আমিন বলি তাহলে কোন আমিন ফেরেস্তার আমিনের সাথে মিল খেল এটা আমরা বুঝতে পারবো না আমরা চেষ্টা করব এমাম সাহেব যখন বলেছেন আমিন শুরু করেছেন তখন আমরা বলবো উল্লেখ যে চুপে চুপে আমিন বলার প্রমাণে হাদিস ঠিক নয় এরপরে আমরা বলবো তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম নেননিহ কুফন আহাদ তার সমকক্ষ কেউ নেই এ বলে হাত খুলে আল্লাহ আকবার বলে হাত ওই পর্যন্ত উঠাবো सम्मानित दर्शक मंडल हाथ उठाते हाथ उठाते हाथ उठिए रुकु सम्मानित दर्शक मंडल रुकुर विषय हाँटूर पर रखते हम एम भाव जाते सोजा थे रडर मत हुए आंगुल गोला खोला, -खोला थक हाँटू के चेपे धरे এই পিঠের লম্বা হাটটা যেন সোজা হয়ে থাকে মধ্যে যেন একটু উঁচু না থাকে দেখবেন না অনেকে রুকু করে কিন্তু বুঝতে পারে না না সে কিভাবে কিভাবে করতে করতে হবে। বা জানতে চায় অনেক নারীকে দেখা যায় যে বাঁকা হয়ে হাঁ দুইটি শুধু হাঁটের উপরে রেখে দিয়েছে জি না কোমর থেকে নিয়ে সামনের ওই জন্য সম্পূর্ণ হাতের উপরে থাকবে আর হা দুইটি একবার রডের মতো সোজা হয়ে থাকবে আঙুলগুলি খোলা খোলা থাকবে आंगुल गोला अवस्था पीठ लम्बा हाटा अवस्था काम रब्बनाल्लामक फिर हे आल्ला तुम पवित्रता बर्णना कर प्रशंसा सहक तुम्हें क्षमा करो नईलुहन कूदूसन रब्बुल मलयतर रूह কোন বর্ণতা রব্বন রব্যালাই কত রুহ তুমি আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল খুব তার প্রশংসা বরকতময় তার প্রশংসা পবিত্র তার প্রশংসা এইগুলি বলে সিজদাই চলে যাবে সমন্বিত দর্শক মন্ডলী সিজদে যাওয়ার বিষয়টি আমরা একটু আরো ভালোভাবে দেখি আমরা জানি সিজদের বিষয়টি আমাদের দেশে অনেক মহিলা বৈঠকে এইভাবে বলা হয় যে বুবু তুমি যখন সিজদাই যাবা তখন একেবারে হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবারে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু আমরা এটা শুনতে পাই না অনেক বৈঠকে আমরা এরকম সনি নওয়াজ এইভাবে সিঁজ দেয়া করতে হবে এ কথা আল্লাহ রসুল বলেননি বরং তিনি বলেছেন সিঁচ দেয়ার সমতে বুকের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে বুককে উরু থেকে একেবারে পৃথক রাখতে হবে নারী পুরুষের সলাাতের ব্যাপারে আল্লাহ রসুল কোনো পার্থক্য করেননি তিনি বলেননি যে নারীর সলাৎ এরূপ আর পুরুষের সলাৎ এরূপ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা শুনেছি যে অনেকে এইভাবে সিজদা করতে বলেন তারা মনে করে যে বুককে উরুর সাথে পৃথক রাখলে একটা পর্দার ব্যাঘাত ঘটবে এত বড়ো অপছন্দ কথার কি প্রয়োজন আছে বলেন তো একজন মহিলা চাদর গায়ে দিয়ে আছে ব্লাউজ আছে শাড়ি পরে আছে ঘরের মধ্যে আছে তো পর্দার ব্যাঘাত ঘটতে পারে কি করে এটা হতে পারে কি করে এটা একটা অবাস্তব ব্যাপার নয় সম্মনিত দর্শক মন্ডলী যে এইভাবে যেতে হবে এর বিধানটা কোথায় সমন্বিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য এই বিষয়টি আমরা স্পষ্ট আলোচনা করার চেষ্টা করব আসসালাম আলাইকুম আমি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 দেখুন কিশোর তার বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলাম সলিউশন ও প্রবলেম হ্যাভন ইউ চুজ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 कुमतुल्ल समित दर्शक मंडल सीजदार बेपारे किस एक प्रचलित पद्धतर कथा जो महिला बुबू एभवे सीजदा करते ना पर्दार ब्या घटे ये एक नेत अन्न कथा साथे साथ बुक के उ लागिए सीजदा करार प्रमाणे चार জাল জয়ী ফাদিস আছে যেগুলি আমল যোগ্য নয় কাজেই কোনো নারীর জন্য কখনোই এটা শোভনীয় নয় যে বুককে উরুর সাথে লাগিয়ে সিঁচ দেয় করবে বুককে উরু থেকে পৃথক করেই সিচদে করতে হবে এটাই শরীয় নিতম্ব কিছু মাটি থেকে উঁচু হয়ে থাকবে এবং কোনোই দুটি দুই পাশে উঠে থাকবে যাতে করে কোনো এর পাশ দিয়ে ছাগলের বাচ্চা বের হতে পারে এটাই বিধান এটাই এর আসলে নীতি আয়েস রাজি আল্লাহ তালা আনহাকে পৃথক করে সিজদা করার কোন নিয়ম আল্লাহ রসুল বলেননি সিঁজদার ব্যাপারে আমরা এভাবে সতর্ক থাকবো যে ওই সময় আঙ্গুলগুলি থাকবে জমা জমা আঙ্গুলের মাথা থাকবে পশ্চিমমুখী কোনো দুটি উঠে থাকবে দুই হাতের মাঝে থাকবে নাক ও কপাল আল্লাহ রসুল বলছেন যে অমের তন আসজ সাবাতে আজম আমাকে সাত হাড়ের উপরে সিজদ্যা করতে বলা হয়েছে নাক কপালে হলে এক দুই হাত এ হলো তিন দুই হাটু এ হলো পাঁচ আর দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হল সাত সিঁচদা করার সময়তে এই সাতটা অংশ মাটিতে লেগে থাকবে চুল এবং কাপড়কে জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে এতে আমরা কোনো জায়গায় যেন হাতে বা পায়ে বা কোনো জায়গাতে কাপড় যেন জড়ানো না থাকে কেননা সবকিছুই সিজদা করতে যাই এ ব্যাপারে আমরা লক্ষ্য করব। সম্মানিত দর্শক মন্ডলী এখানে অবশ্য আরেকটা কথা মনে পড়ে গেল আমাদের দেশে এটাও বলা হয় নারীদের পক্ষ থেকে মহিলা বৈঠকে যে যখন মহিলারা সলাতে দাঁড়াবে বুবু যখন তুমি সলাতে দাঁড়াবা তখন দুই পায়ের গোড়ালিকে একসাথে জমা করে দিও যদি দুই পায়ের গোড়ালিকে পৃথক পৃথক করে রাখো তাহলে লজ্জায় স্থানের যোগাযোগ মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে মিন ঝালেক এরকম মন্তব্য শরীয়তের উপরে একটা নেহায়াত অন্যায় অপবাদমূলক মন্তব্য রাসুল্লা সাল্লা সাল্লাম এরকম কিছু বলেননি দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে তার শরীরের গতির ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা প্রয়োজন ঠিক এই পরিমাণ ফাঁকা রেখে সে দাঁড়াবে আর দুইজন দাঁড়ালে পাশাপাশি দাঁড়িয়ে পায়ের সাথে পা মিলিয়ে টাকনোর সাথে টাকনো মিলিয়ে সম্ভবপর যতটুকু দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হয় ততটুকু রেখে দাঁড়াবে এটাই হল শরীয় এরপর দুয়া বলবে সুবাহান রব্যাল আলা। সুবাহান রব্যাল আলা। रब्बेअल्ला तीन बार बोलते, बार बोलते बार दस बारे बर्णना ठीक नई मानुषिति अनु बोल उल्लाता बर्णना कर पवित्रता बर्णना करते सुना रब्बनाल्लाह फिर समन दर्शक मंडल दिखे उठे अल्लाह फिर हमीन जुकनी হে আল্লাহ তুমি আমাকে হেদায়াত দান করো আমাকে খেতে দাও আল্লাহ তুমি আমার রহমত নাজিল করো এছাড়া আমরা আরো দুয়া পড়তে পারি আল্লাহম ফিরেলি আল্লাহম ফিরেলি আল্লাহম ফিরেলি আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো এরপরে আমরা সিজে থেকে উঠে বসবো তারপরে আমরা দ্বিতীয় সিজদাই যাবো দ্বিতীয় সিজ থেকে উঠে আরেক রেখাত পড়বো সমন্বিত দর্শক মন্ডলী আমাদের প্রথম রাকাত থেকে উঠার গতি হচ্ছে এই সরাসরি উঠে যাব না সিজদে থেকে উঠে বসতে হবে বসার পরে উঠতে হবে এটা হলো পদ্ধতি আর এক রেখাত পড়লাম সালামের বৈঠকে বসলাম অথবা চার রেখাত পড়লাম সালামের বৈঠকে বসলাম প্রত্যেক যেই বৈঠকে সালাম আছে সেই বৈঠকে নিতম্বের ওপরে বসা সন্ন্যাদ অবশ্য যেই সলাঁতে দুইটি বৈঠক আছে সেই সলাঁতের শেষের বৈঠকে নিতম্বর ওপরে বসার কথাও বলা হয়েছে তো হাদিসে এভাবে এসেছে প্রত্যেক যেই সলাতে সালাম রয়েছে সেই সলাতে নিতম্বের উপরে বসবে অর্থাৎ একরেখাতে এভাবে পড়লাম আর এক রেখাত পড়ে বা আর দুই রেখাত পড়ে বা যখন চার রেখাত হলো যাতে আমার সালাম বাম পাঁকে ডান পাঁয়ের দিকে বের করে দিতে হবে আর নিতম্বকে মাটির উপরে রেখে দিয়ে বসতে হবে আর যদি সালামের বৈঠক না হয় আত্মহাতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতা বিছিয়ে দিয়ে বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পাকে এইভাবে দাঁড় করে রেখে দিতে হবে যেন ওই বৃদ্ধাঙ্গুল ওটা পশ্চিমমুখী থাকে বৃদ্ধাঙ্গুল পশ্চিমমুখী করে ডান পাকে দাঁড় করে রেখে দিতে হবে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে চলে আসবে আর নিতম্ব মাটির উপর রেখে ডান হাতের আঙ্গুলগুলিকে জমা জমা করে ডান হাঁটুর উপরে রাখতে হবে আর বাম হাতের আঙ্গুলগুলিকে জমা জমা করে বাম হাঁটুর উপরে রাখতে হবে তবে ডান হাতের আঙুলের রাখার বিষয়টি এইরূপ সম্মানিত দর্শক মণ্ডলী একটু দেখুন তো আমরা স্পষ্ট বুঝতে পারি কি না প্রথম দুটি আঙ্গুলকে আমরা জমা করি কনিষ্ঠা এবং তার পরের আঙুল তৃতীয় আঙ্গুলটাকে টেনে নিয়ে এসে বৃদ্ধা আঙুলের পেটটা তার নখের ওপরে লাগাই আর বৃদ্ধা আঙ্গুলের পাশের আঙুলটা এভাবে রাখি দাঁড় করে রাখি এরপরে হাঁটুর উপরে রেখে দিয়ে এই আঙুলটাকে অবিরাম নড়াতে হবে সম্মানিত দর্শক মন্ডলী ইল্ল্লাহর সমতে একবার নড়ানোর প্রথা আমাদের দিকে আছে আমরা এইভাবে সলাত আদায় করে আসছি আঙ্গুল আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলটা রেখে আঙ্গুলটা এইভাবে অবিরাম নড়তে হবে নড়াতে হবে সম্মানিত দর্শক মন্ডলী এটাই কিন্তু সলাতের পদ্ধতি এর বিকল্প পদ্ধতি নেই এইভাবে আপনি स्वाभाविक गति धीर गड़ी नड़ाबेंद्ला शांति अवतीर्ण हौक मुहम्मद আমি সাক্ষ্য দিচ্ছি আল্লা বেতিতে কোনো মহাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল এরপরে দরুদ। আল্লাহ সল্লি আলা মুহদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা কা মজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লা এবং তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো যেমনভাবে ইব্রাহিম আল্লাহি সাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছিল। তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ হে আল্লাহ তুমি মোহাম্মদাল্লাম এবং তার বংশধর প্রতি বরকত নাজেল করো যেমন ভাবে ইব্রাহিম আলাহি ও তার বংশধর প্রতি বরকত নাজেল করেছিলে তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানীয় সমন্বিত দর্শক মন্ডলী এবার আমরা আমাদের দোয়ার ব্যাপারে ইচ্ছাই চলে এসেছি প্রথমে আত্মাহিয়া তো পড়ার পরে দূরত পড়তে হবে দূরত পড়ার পরে এবার যে যত দোয়া পড়তে পারে কোরআন মাজিদের দোয়া হোক আর হাদিসের দোয়া হোক আল্লা রসুল অনুমতি দিয়েছেন তিনি বলছেন অলিয়তা খের সে ইচ্ছে মতো দোয়া পড়বে দূরত পড়ার পরে আমাদের যার যা প্রয়োজন সে অনুযায়ী আমরা দোয়া পড়বো আমরা গুরুত্বপূর্ণ দোয়া হিসেবে এভাবে জানি আল্লাহমাইন্নি জলম তুলিরা হে আল্লাহ আমি আমার আত্মার প্রতি খুব অন্যায় করেছি অত্যাচার করেছি ফাঁক ফেরিলি তুমি আমাকে ক্ষমা করো মাঘ ফেরাতিক ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে তুমি আমার প্রতি রহমত নাজেল করো অন্য কান্তাল গাফুর রহিম তুমি হচ্ছে ক্ষমাশীল তুমি হচ্ছে দয়াশীল তুমি ক্ষমা না করলে তুমি দয়া না করলে কে করবে আল্লাহমাইন্নি আউজুবিন আজাবে জাহান্নাম আল্লাহ তোমার নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই ও জুবে কামিন আজাবিল কাবর তোমার নিকটে আমরা কবরের শাস্তি থেকে বাঁচতে চাই অনাউজুবেল মাস্জাল আমরা তোমার নিকটে থেকে বাঁচতে চাই ও জুবে কামিন ফেতনাতিল মাহমা মাত আমরা ইহুকালে ও পরকালে যত ফেতনা আছে যত বিপদ আছে সব বিপদ থেকে বাঁচতে চাই আল্লাহ মি আউজুবে কামিন আল্লা সামে আলমাগরাম আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই বড় পাপ হতে তোমার কাছে আশ্রয় চাই কর্যীবনে যেন কোনো কর্য উপরে না চেপে যায়। এগুলি থেকে আশ্রয় চাই সম্মানিত দর্শক মন্ডলী আমরা যত দোয়া মুখস্থ আছে সেগুলি আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ দুয়া যেমন আমরা বলতে পারি রবি সারা জীবন সালাম বলেছিলেন প্রতিপালক আমি আমার প্রতি অত্যাচার করেছি তুমি দয়া করে আমাকে মাফ করো আদম আলা তার স্ত্রী দুইজন মিলে বলতে থাকলেন প্রতিপালক আমরা দুইজন আমাদের প্রতি অত্যাচার করেছি আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি আমাদের প্রতি দয়া করো তুমি আমাদেরকে মাফ করো নইলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো না করলে তুমি দয়া না করলে কে দয়া করবে কে ক্ষমা করবে আপনি বলতে পারেন যেমাহ প্রতিপালক আমি বড় ক্ষতিগ্রস্ত তুমি বড় দয়াবান पालक बड़ो अपराधी तुम्हें बड़ दया इले कल्याण दरकाले कल्याण दल्लाह तुम जहां नाम कठोर कठिन शस्ती अपनारा दुआ टा जख तख बेष्ट कर सम्भव हम এরপরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ সম্মনিত দর্শক মন্ডলী এ হচ্ছে সংক্ষিপ্ত সলাতের বিবরণ এখন যা হবে আরো অনেক দো আছে বিশেষ ভাবে সমন্বিত দর্শক মন্ডলী সালামের পরে আপনারা আয়াতুল কুরসি পড়ুন আয়াতুল কুরসির পরিণাম হচ্ছে যে মরার পরী জান্নাত সমন্বিত দর্শক মন্ডলী আমরা যেভাবে সলাতের বিবরণ দিলাম আসা যে আপনারা আরো পাঁচটা বইয়ের সাথে মিলিয়ে এইভাবে বিবরণটা জেনে শুনে রাসুলের পদ্ধতিতে সলাৎ আদায় করবেন যে সলাাত আল্লাহ কবুল করবেন যার বিনিময়ে আমরা জান্নাত লাভ করব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ মামিন আমাদের সলাৎ যেভাবে পড়লে তুমি কবুল করবে সে সলাাত আমাদেরকে শিখিয়ে দাও আল্লাহ মামিন এ দাবি এ দাওয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 जारणलम सारा विश्व जनप्रिय हो उठे देखलमिक्ञान प्रति शनिवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतटदेश